আয়োজিত আজকের মোবারকরানের মহতরম সভাপতি দিনদার মুসলমান ভাইয়েরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি অনেক দূর থেকে সুর ফাতে ভিতরে এগুলো আছে তিরিশ পারা কোরআন শরীফের ভিতরে যা আছে সুরে ফাতেহার ভিতরে তা আছে এবং বলা হয় কিতাবের নির্যাস অর্ডার মানো হুকুম আল্লাহর অর্ডার মানি সোলার নাম আবাদত এই মাত্র আমরা নমাজ পড়ে আসছি অর্ডার মানছি আগামীকাল সকাল ছটা দশে আবার ফজরের নামাজ পড়বো অর্ডার মানবো হুকুম মানব। মানবাদ হুকুম হুকুম মানি চলার নাম হস মাস আসলে হজ করতে যায় হুকুম মানি। গাজা খাই না মদ খাই না জেনা করি না বদমাসী করি না হুকুম মানি। না অবৈধ সম্পদ জোগাড় করি না হুকুম মানি আতিউল্লাহ গবেষক আলেম যে সমস্ত আলমদের তিন দিনের উপর পাণ্ডিত আছে স্কলারশিপ ইন দি অফ দিন সাইন্স অফ ইসলাম কথা মানো আল্লাহ রে মানো রসুল হাত রাখো ফত ফতী নেককার মানুষের পথ ধরো মানুষের দলে নেককার মানুষের সাথে সম্পর্ক রাখো আল্লাহ তালা বলেন আমার তৈরি করা জান্নাতে ঢুকো ইবুল্লাহ বলেন نہیں জিস বছরে সারা বছর তো মাঝে মাঝে বৃষ্টি হয় কিন্তু বৃষ্টিটা একটা মৌসুম আছে যাটাকে আমরা বর্ষাকাল বলি বর্ষাকাল মনসুন দি সিজন অফ মুনসুন এটা বৈশাখ মাসে হয় এপ্রিল মে জুনে হয় প্রথম আকাশ থেকে যে বছরের প্রথম পানি পড়ে এটাকে ফার্সিতে বলা হয় নিসা আল্লাহ ইকবাল বলেন বছরের প্রথম বৃষ্টি যখন আসমান থেকে নীচে পড়ে সমুদ্রে পড়ে কুটি কুটি জিনুক সদফ মুখ করে ওই বৃষ্টির ফোঁটা ভিতরে ঢুকে কিছু দিনের ভিতরে বৃষ্টির ফোটা মুক্তাতে পরিণত হয় বৃষ্টির ফোটাকে জিনুকের প্যাটের ভিতরে ঢুকতে হয় মুক্তা হওয়ার জন্য যদি কেউ বলে আমের ভিতরে ঢুকতে চায় না আমি বাইরে থাকবো তো জিনুকের বাইরে থাকলে সমুদ্রের ফোটা সেবান্দাদের সাথে উঠাবসা করলে মুক্ত হওয়ার সম্ভাবনা আছে আর বাইরে থাকলে লোনা পানি হয়ে যাব এবং জমিতে উঠলে ফসল নষ্ট হয়ে যাবে আল্লাহ ইকবাল বলেন আকাশের সাথে যার কপালে ফোটা কোনো দিন মুক্তা হয় না মুক্ত হওয়ার জন্য আল্লাহবত লাগে সহবত লাগে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর বলিদের সাথে সময় কাটাবার তৌফিক দান করুন রহমাদ রাহিম সমস্ত কাজ আল্লাহর নাম শুরু করতা আল্লাহকে নাম জুড়ে শুরু মুসলমানদের প্রতিটি কাজ নামে আল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে শেষ তাহলে আল্লাহর বরকত হবে হবে আল্লাহর সাহায্য আসবে আল্লাহ রাজি থাকবেন বাদ খাবো বিসপিল্লা গাড়ি চড়বো বিসপুল্লাহ আল্লাহ ঘর বাঁধবো বিসপিল্লা দোকান খুলবো বিসপিল্লাবদুলিল্লাহ আল্লাহ বরকত দান করুন আল্লাহ বরকত দান করুন বাথরুমে ডুবো দোয়া পড়ি বের হব দোয়া পড়ি মসজিদে আল্লাহ নাম লোই বের হব আল্লাহ নাম লই আগামী কাল কোন কাজ করব ইনশাল খুব বেশি মাসাল একেবারে মাশাল এগুলো আল্লাহ তালার রহমত কামনার দোয়া বিসিল্লাপ আল্লাহ ফখর উদ্দিন রাজি তাপসির পনেরো খন্ড এক মাহফিলা আসি সারা জীবন চেষ্টা করে আমি ইউনিভার্সিটিতে একটা একখণ্ড লিখিয়ে দিচ্ছি আমার দাড়ি সাদা হয়ে গেছে আমি খাসা লই বিশ্ববিদ্যালয়ে ঢুকছি এই কিতাব লিখছি একখণ্ড মাত্র বুড়ো হয়ে গেছি হুজুর আক্রম সালামিখতেছি কতমাত পনেরখর কবির আর এক নামাতে ষাট বছর বয়সে মারা গেছেন আমাদের অনেকের বয়স ষাট বছর আমার নিজেরও বয়স বৃদ্ধ বয়সে কোরআন শরীফের মুফাসবান্ত মাহুত হায়াত জীবন তো আল্লাহর বরাদ্দ ইদা জাহাজ নির্ধারিত সময় যখন আসবে মতের বিদায়ের এক সেকেন্ড এদিক সেদিক হবে না জীবনের যে মূল্যবান সময় নষ্ট করেছি এটাকে যদি কাজে লাগাতে পারতাম কোরআন শরীফের তাফসির ৩০ খন্ড লিখতে পারতাম গফতে ফখরউদ্দিন রাজি এই জোগাড় করতে অনেক সময় গেছে এটা যদি বাঁচাতে পারতাম যাকে বক্তা করদ আজালাম হাফেল মেসাম তিরিশ পারা তিরিশ খন্ড কোরআন লিখতে পারতাম বেদায়াতুল মুস্তাহিদ কিতাবের নাম লেখকের নাম ইবুস্ট মালিকি বলছেন হুদা তোমার সুখ্রিয়া আদায় করি জীবনের কোন দিন কোন রাত নষ্ট করি নাই জীবন কত দাম আমাদের জীবন তো যায় ঘুমে আমাদের জীবন যায় সাহেব দোকানে আড্ডায় আমাদের জীবন যায় আর বেদায়াতুল মুস্তাহিদের মালিকি বলেন হোদা শুক্রিয়া আদায় করি জীবনকে কাজে লাগাইছি রাত দিন তো কাজে লাগাই রাত পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে না মাগরীব সূচনা পাঁচটা বিশ ত্রিশের দিকে ফজরের সূচনা এটার নাম রাত এই রাতে এমন কোন রাত নাই এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা আমি কিতাব পড়ি নাই তাল করি নাই তাফসের পড়ি নাই হাদিস পড়ি নাই ফাকা পড়ি নাই এইরকম কোনো জীবনে কোনো রাত আমি নষ্ট করি নাই দুটা রাত কিতাব দেখতে পারি নাই যে রাতে আমার বাবা মারা গেল আমি শোকাচ্ছন্ন কিতাব খুলতে পারি নাই রাতের বেলা আর যেই রাতে আমি বৌ বিয়ে করছি নতুন মানুষ আমার ঘরে আসছে তার সাথে আমার পরিচয় হওয়া দরকার এই তাড়াহুড়ের ভিতরে ওই রাতে কিতাব করতে পারি নাই এই দুই রাত ছাড়া আমার জীবনের কোন রাত আল্লাহ কালাম রসুলের হাদিস আমি নাই কি জীবন? কি জীবন? ইমাম মোহাম্মদ রাহমতুল্লাহ রাতে ঘুমাইতেন কম ঘুমাইতেন কম অল্প সময় ঘুমাইতেন মাত্র লোকেরা বলতো হুজুর আপনি নাকি ঘুমান না কাইফা না কি করে ঘুমাবো দেশের জনগণ আমার উপর সবাই ঘুমায় তাহলে করবে কে ইমাম্মদ ঘুমাইলি জীবন কত দাম হায়া তো কিছু নিঃশ্বাসের জীবন আল্লা তালা ভরে দিচ্ছেন নিঃশ্বাস চলে যাচ্ছে প্রতি মুহূর্তে একদিন লাগাই মন্তু যারা নামাজ সারি দিয়ে তাদের ধর্ম নাই এসারের নামাজ যারা জামাতের সাদা আদায় করে এই মাত্র আমরা করে আসছি ফ্লামা খামাফাল্লা পর থেকে রাত বারোটা একটা পর্যন্ত এমন এক জামানা আসবে নামাজ পড়ার নেই মন সাই শরীরে পারমিশন দেয় না পারমিশন দেয় না বেশি দিন নাই সময় একেবারে কম বিছানায়ন মসজিদে মসজিদে যাওয়ার মতো অবস্থা নাই এমন দিন আসবে আমাদের প্রত্যেকের অতএব সুস্থ থাকতে আল্লাহরে ডাকি নই আল্লাহরে ডাকি সুস্থ থাকতে যারা এবাদত করে অথবা সব আছে উঠার মতো অবস্থা নাই হাত পাচল আল্লাহ আপনার আমল নামাই প্রতিদিনের নামাজ তবে ফেলি ভালো হয়ে যাই এখন থেকে সময় কম মরার জন্য বুড়া হতা হয় না অনেক জন মানুষ মরে যায় আমি আমার ছেলে কাঁদে লই করছি বড় ছেলেটা মানুষ ছেলে যখন হয় আশা করে যে তাদের হাতে আমাদের বিদায় হবে কিন্তু আমি আমার ছেলেকে কাজলে বিদায় দিছি হায়াত নাই হজুরক্রম সাল্লাম বলেন কারো যদি দুটো সন্তান মারা যায় সবর করে আল্লাহ পাক এই সবরের বদলায় তাদেরকে জান্নাত দিবেন হজরত আহসর জ্লাহ বলেন ইয়ার একজন যদি মরি যায় হজরত বলেন একজন একজনও যদি মারা যায় মা বাবা যদি সবর করে আল্লাহ এর বিনিময়ে দিবেন এগুলো নবী তরিকা বিসিলাম রসুল তফসির কবির আছে আমরা তো করাম সাহেব পড়ি না আমি ইটা হাটা এই এলাকার মুসলমান ভাইদের কাছে আবেদন করব। ওই বাংলা বাজার আছে বেতুল মোকরম আছে কোরআন শরীফের আছে। যথেষ্ট আর বিশ্ব নবী মোহাম্মদ রসুল সাল্লাহ এটা জীবনী গ্রন্থ কিনে নিবেন নবী রহমত সিরতুল মুস্তাফা স্তাফা খন্ড ছোট ছোট নবির জীবনে পড়ি কোরআন শরীফ তালাবাদ করি তাপসির পড়ি বুড়া হয়ে গেলাম কবরে যাওয়ার টাইম জীবনে কোনো দিয়ে কোরআন শরীফ দেখি নাই তবাবা সুরে তবাবা আল্লাহ কেন নাজিল করেছেন সুরে নূর মায়েদা ইসলামের একদিন পেটের ভিতরে যন্ত্রণা স্টমাক আল্লাহর কাছে বলেন আল্লাহ বেশ কিছুদিন যাওয়া পেটের ভিতরে দরদ পেন যন্ত্রনা কিছু ওষুধ খাইছি দেশে যা আছে ভালো হয়নি তুমি আমার একটা ওষুধ দেখাই দিও আল্লাহ তালা ওহিন করে বললেন ওই যে পাহাড় দেখা যায় পাহাড়ের নিচে পাতাটা গাছ আছে ওই গাছের পাতা আনি রস বেয়ের করি খাও ভালো হয়ে যাবে মৌসা আল্লাহ ইসলাম গাছের পাতা আনি রস বের করে খাইলেন আল্লাহর হুকুমে ভালো হয়ে গেলেন এক বছর পরে আবার পেটের ভিতরে যন্ত্রনা দরদে তিনি আবার ওই গাছের গোড়া যায় আমার পাতা আনি রস বের করে খাইলেন ভালো হইলেন না বেড়ামার বাড়ি গেল তিনি আল্লাহরে বলেন আল্লাহ গত বছর রস খেয়ে ভালো হইছিলাম আবার ভালো হইলাম না আল্লাহ বলেন গত বছর তুমি আমার সাহায্য চাইছো এবছর তুমি আমারে তালাশ করো নাই প্রতিটি মুহূর্তে আল্লাহরে তালাশ করতে হবে প্রতিটি মুহূর্তে বিসিল্লা মহান শক্তিধর হসির আল্লাহ বলেন এবার অন্য গাছের গোড়ায় যাও আউলিয়া তাদের চোখ আছে সাতটা আমরা যারা জেনারেল মানুষ সাধারণ পিপুল আমাদের চোখ আছে দুটা এই দুই চোখ জাহের চোখ এই চোখের অনেক রোগ একশো তিন ডিগ্রি জ্বর উঠলে এই শোকে দেখে এটা রিফ্লেকশন হয় পিছনে এই জন্য স্কুটার চালাবার সময় হেলমেট দিতে হয় আর না হলে মাথা যদি লাগে শোকে সুতি নষ্ট হয়ে যাবে কুয়াশার ভিতরে আমরা তো গাড়ি চালাই রাতের বেলা এল ইডি লাইট আছে আমার গাড়ির আবার শোকের দৃষ্টি শক্তি ক্ষীণ মাটির তলে দেখি না উপরে আর তাদের শোক আছে দুটি আছে কলমের শোক কলিজের শোক এই শোক দিয়ে তারা আসমানের উপর দেখে পাতালের তলায় দেখে হজরত ইসা ইসলাম আল্লাহ একদিন সফরে যাচ্ছেন কবরস্থানের কিনারা দি দেখা গেল কবরের ভিতরে আগুন জ্বলে আফসোস করলেন আল্লাহ করে নাই রসুলের তরিকা মতে চলে নাই আল্লাহর আল্লাহদের সাথে সম্পর্ক রাখে নাই সফর শেষ করে এক সপ্তাহ পর আবার গড়ে ফিরছেন ওই রাস্তা দিই কবরস্থানের কিনারা দি দেখা গেল কবরের ভিতরে ফুলের বাগিচার ফেরস তারা চুড়াচুটি করে কবির আল্লা এই মানুষটা গুনাগার দুনিয়া তো আমার হুকুম মানে নাই এই জন্য কবর শাস্তি কবর আমাদেরও শাস্তি হবে যারা নাককার পরেসগার তাদের জন্য কবর হবে বেহেস্তার বাগিসা আর যারা গুনাগার তাদের জন্য হবে হফরাত গর্ভবতী সন্তান ও কবরে যাওয়ার তিন মাস পরে ওর বাচ্চা দুনিয়াতে আসছে তারপর বাচ্চা আস্তে আস্তে বড় হইল তো বিধবা মা একদিন ছেলেকে পাঞ্জাবি পড়াই মাথায় টুপি দিবাদতাইলাতত গা মাহত করে তার নাম মাহবত মালাদা মাহবতার উপাসনা লয় মুসলমানরা যে করে আল্লা ডাকি তার নাম মসজিদ হিন্দুরা যেখানে পূজা করে তার নাম মন্দির বৌদ্ধরা যেখানে অর্চনা করে তার নাম পেগোড়া খ্রিস্টানরা যেখানে প্রার্থনা করে নাম গির্জা ইহুদিরা যেখানে তাদের কোদারে ডাকে ইহুদিদের নাম সিনা প্রাচীন বছর আগে মিশুরীয় মানুষদের ধর্মের ইসার ইসলামের জমানা সোমা এক কথায় মসজিদের হুজুর বিধবা মা ছোট বাচ্চাকে হুজুরের কাছে পাঠাইলো টুপিটা বিদি রাহিম এরপর আল্লাহর কালাম শুরু করে দিল আল্লাহ বলেন এই মাসুম এতিম তিন বাচ্চা যখন আমার নাম উচ্চারণ করে আমার নাম পড়ে আমার কালাম স্টার্ট করে আমার রহমতের দরিয়া তখন ঢেউ মারে আমি মুহূর্তের ভিতরে বাগিচা বানাইতেও মুহূর্তের ভিতরে কবর হয়ে গেছে আগুন হয়ে গেল ফুলের বাগিচার বিসপিল্লার বরকত বিসিল বিসিল্লার আরেকের সম্মানিত হাজরেন হজরত মুসলমানদের সেনাপতি যে হাতের সাথে আল্লাহ রক হাত যে হাতে তরবারি ধরত আল্লাহ রসুল বলেন এই তরবারি কেউ ভাঙতে পারে নাই হজরত হালে তেমনি বলে যুদ্ধে করে পরাজিত হন নাই শহরের নাম হিরা হীরা জয় করেছে পালায় দুর্গের ভিতরে ঢুকিয়ে তালা মারি দিছে হজরত হালে তেমনি বলে অবরোধ করে রাখলো দুর্গ কিল্লা আমাদের অনেক মানুষ তারা নষ্ট করে দিছে আমাদের অনেক সাগর লুটপাট করে নিয়ে গেছে আমরা এগুলো মিশে চাই যতক্ষণ বিচার পাবো না ততক্ষণ গেরাও করে রাখবো বেশ কিছুদিন আলোচনা করব। প্রয়োজনে সংলাপের মাধ্যমে রফা দফা করবো মুসলমানরা চলে যাবে আমরা আমাদের ঘরে চলে যাব। তো আসছে আলোচনা করার জন্য আব্দুল শামস পিছনে ডিপুটি কমান্ডাররা আছেন খালি তিবলি বলিদের পিছনে কমান্ডাররা আছেন দুই গ্রুপ বর্ষে কথার ফাঁকে ফাঁকে বাম হাত কোলে বাঁধে তাফসির কবির কোলাম সহিবাদ পনেরো খন্ড এভাবে দেখে এভাবে বাঁধে এভাবে দেখে এভাবে বাঁধে মাঝামুদ্ধি কথা বলে আবার মাঝে মধ্যে এভাবে দেখে খালিদিবলিদ বলেন কি আব্দুল হাতে কি দেখো কি ভারতীয় সাপ ইন্ডিয়ান সাপ বিষ বেশি প্রতিটি সাপে যদি মানুষরা কামড় দেয় সাপের বিষ পানি করার জন্য মেডিসিন আছে এটাকে ফার্সিতে বলে আমি ব্য যদি লাগে নিশ্চিত মৃত্যু হালা হাল যাহারে আমি এটা আমসি কেন আনছো এটা ভিসাংশ কেন ছোট বোতলে করি আতরের বোতল আতরের শিশির বোতল এটা কেন বলে আনস আনছি আমার চুক্তি করতে বাধ্য করেন আপনি তো বিজয়ী আপনি যদি আমার কম্প করেন বাধ্য করেন যে এভাবে মানতে হবে এত লাখ টাকা দিতে হবে ওটগুলো সব দিতে হবে তখন তো আমি অপমানিত হয়ে যাব। আমি তো বীর আমি বীরের চেহারা জীবন্ত চেহারা আমি আমার সৈন্যদের দেখাবো না আমি এখানে বিষ খাই এখানে তো খুলে দেখি নাই কবর যাওয়ার টাইম তফসিরে কবির খুলে দেখি নাই তফসির মাঝেদি খুলে দেখি নাই তফশির এ তাবারি খুলে দেখি নাই বাংলাদেশে আছে কি না তো জানি না এটার ভূমিকা নাম আল এগুলো কোন জমানায় আমরা পড়ছি কলেজে মাস্টারি করি তেইশ বছর গত উনিশশো তিরাশি এর আগে পড়ছে মাদ্রাসায় আহ খান ফিউল তফসির সম্মানিত হাজরেন হাজরত খালিদি বলি বলেন দেখি তোমার এবার বোতলটা নিলেন ডান হাতের ঢাললেন ডান হাতে তারপরে নিলেন সব বিশ এবার বিষের দিকে নজর দিয়ে বলে বিসপিল্লা বিল্লা সামা জবিনের রব আসমানের খোদা জবিনের পর্বার আসমানের পর্বারের নামে এক ফোটা জিব্ লাগলো পুরো শিশু খেয়ে ফেললেন হালেদ বলেন জানো মাওলার যতক্ষণ হুকুম হয় না। ততক্ষণ আমার মৃত্যু হবে না আব্দসম চিৎকার করতেছে হাই রে হুজুর আপনি তো শেষ হয়ে গেলেন না শেষ হব না এক গ্লাস পানি দাও আমারে এক গ্লাস পানি খাইলেন উনি বুকের উপর তিনটে পানি দিলেনাভাবে হাত দিই কেপল কপাল দি কিছু গাম্বের হইল আপনাদের সাথে আমরা যুদ্ধ করে পারবো না সাপের বেশ যাদের পেটে যায় পানি হয়ে যায় তাদের সাথে যুদ্ধ করে পারা যায় না বলুন দশ হাজার দিহাম দেব আপনারা আমাদেরকে মুক্তি দেন সারি দেন খালিদিব বলিদ বলেন ঠিক আছে চুক্তি করো সেই বিস্পিল্ল এখনো আছে সে আল্লাহ এখনো আসেন সেই সাপের বিষ এখনো কেবল হালিদিবলিদের মতো মোবারক আসুন না তবা করি আজ কথা সারি দি দুই জায়গা দিন হয় এই জায়গা দিয়ে হয় দুই গালের মাঝখানের জায়গা জিগ্বে দুই ঠেঙ্গের মাঝখানের খালি জায়গা লজ্জাস্তান এই দুই জায়গা যে হেফাজত করল এই দুই জায়গাতে যারা নাফরবানি করে নাই আল্লাহ নারাজ হয় রসুল নারাজ হন এরকম কাজ যারা করে নাই আল্লাহ রসুল বলেন আমি মোহাম্মদ গ্যারেন্টি দিলাম তোমার হয়ে গেলাম সে বিষু আছে সেই বিসপিল্লা আছে খালিদিন সেই মুবারক জামান নাই বিসপিল্লা এই যে আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লা দিনের ভিতরে আমরা আছেই পাঁচ অক্ প্রায় সতেরো বারের মতো আমরা এগুলো পড়ি চার চার চার চার তিন এভাবে যা হয় খুশমত সতের বার আমরা বিসপির আলহামদুলিল্লাহ পড়ি আলহামদুলিল্লাহ কি বরকত সে আসিতার হাতি সে আছে হুজুর আকরম সাল্লাম জমানায় বেশ কিছু সাহাবি সফরে যাচ্ছেন আরব দেশে নিয়ম আছে মেমানদারি করা মেমান দেখলে সাগল জবাই করে দিই জবাই করে দিই মেহমানি করার ইজ দি ক্যারিস্টার অফ আরব পিপল আরব জনগণের ঐতিহ্য তারা মেহমানকে মেমানদারি করা নিয়ম সাহাবাহিক আমাদের একটা বড় জামাত সফরে যাচ্ছেন সন্ধ্যা হয়ে গেল মরুভূমিতে একজন জমিদারের বাড়িতে শেখ এর বাড়িতে উঠল যে আমরা মেহমান কাল সকালে চলে যাব তোমান তারা করে নাই। হাদিস। ভাবলো কি ব্যাপার আমাদেরকে মেমান্দারি করলো না যাক প্রত্যেকের থলের ভিতরে কিছু খেজুর কিছু পানি কিছু আঙ্গুর কিছু আমজির কিছু তিন বা তিন বা কিছু তিন এগুলো খায় পানি টানা খায় তারা ঘুমাইল রাতের বেলা বিষাক্ত সাপ জমিদার শেখ কে কামড় দিল জঙ্গলের ভিতর তো পাহাড় রাজ গভীরাতে বাড়িতে হৈস পড়ি গেল কান্না কাটি কি জমিদারের সাপরে কামড় দিছে সাপরে সাপে কাটছে ওজা বৈদ্য ডাক্তার আলো বিছ পারে না শেখ এর মুখ দিয়ে নাক দিয়ে ফেনা বাইরে গেল মারা যাবে শরীর কালো হয়ে গেছে এখন তো অবস্থা খারাপ ডাক্তাররাও ভালো করতে পারতেছে না আপনারা কেউ আসেনি যে আমার বাবার সাপ সাপের বিষটুকু নামাবেন সাহাবারা বলেন আছে হাদিস আছে তবে তোমার বাপের সাপে যে কামড় দিয়েছে যে বিষ সরাই গেছে এই বিষ আমরা নামাবো না কেন নাম না তোমার বাবা আমাদেরকে রাতের বেলা মেহমানদারি করে নাই আমরা তো রাতে কিছু না অল্প করি খেচুর টেচুর খাই আছি তোমার বাবার দায়িত্ব ছিল রসুলের হাদিস মতে ফলে ইউক্রেম জাইফাহ মেহমানকে মেহমানদারি করা আখের তোর উপর যার আছে যার বুকের ভিতরে ইমান আছে আখেরতকে যে বিশ্বাস করে তার দায়িত্ব হচ্ছে ফলে ইউক্রেন মেহমানকে মেমানদারি করা তোমার বাবা তো আমাদেরকে মেমানদারি করে নাই তো তোমার বাবা সাপে কাটুক হাতিয়ে ধরুক আমাদের কি বলো ভাই মেহরবানি করো বড় কারণ হোক তখন সাহাবারা বলেন তাহলে শর্ত আছে সাপের বিষ নামাই দিব শর্ত আছে খামার বাড়ির ভিতরে যত ছাগল আছে সবগুলো আমাদের দিতে হবে রাতের বেলা কিন্তু একটা জবাইগুলি তোমরা যখন রাতে জবাই করো নাই হাজিস মানুষ তো সব ছাগল আপনারা বৃষ্টি নামাই দেন পানি করি দেন একজন সাহাবি যাই যেখানে সাপে কামড় দিছে ওখানে হাত দিলেন আউজ বিসপিল্লা আলহামদুলিল্লাহ আলমিন আল্লা যত হাদিস আছে তার মধ্যে ছয়টা কিতাব পড়ছে সবচেয়ে দামি সে হাসিকটা ষষ্ঠ বিশুদ্ধ হাদিস গ্রন্থ বকার উনি ভালো হয়ে গেলেন রক্ত বিষ হয়ে গেল ফুদেমার সাথে সাথে পানি হয়ে গেল সকালবেলা ওনাদের ভালো করে খাবার দিলেন পাঁচশো ছাগল ওনার দিয়ে দিলেন যে আপনারা নিয়ে যান ছাগল গুলো যখন তারা মরুভূমিতে যাচ্ছেন ওনাদের মধ্যে এক তালা শুরু হয়ে গেল এই ছাগল গুলো নেওয়াটা হলো কিনা আলহামদু পড়ি আল্লাহর কালাম বেশি এভাবে পাঁচশো ছাগল নেওয়া ঠিক হলো কিনা কেউ বললো ঠিক আছে তদবির করছি কেউ বলল না ঠিক হয় নাই আর কেউ বলো কাজ করো সফর বাতিল করিয়ে দিও ছাগল শহর ও শুরুতা পরে চলো আল্লা কাছে জিজ্ঞাসা করি এই যাবে গুলো এই সমস্ত করতে গেলে পাঁচশো সাগল মানে এখানে দিলে তো এই মাঠে ধরবে না সাহবাইকরাম যাই বলে হুজুর এগুলো পাইছি যে শেখের কাছে তিন ফুতে পাঁচশো আসো। কি রাম বলেন আহ বিসমিল্লা সুরে ফা তা আলহামদুলিল্লাহ তাকে বলো পর্যন্ত তিনটে ফুদিয়েছি বিসফানি হয়ে গেছে হজরত বলেন তোমরা এগুলো বাক করিনো আমারও দুটে দিবে আমি যেন বাঘ থেকে মারুন না যাই তো বাঘ করিল আমারও এক বাক দিবে সে আলহামদুলিল্লাহ এখনো আছে আল্লাহ এখনো আসেনের কোরআন শরীফের আলুসি বাগদাদি পনেরো খন্ড কোরআন শরীফের তফসির এই তফসির আল্লাহ আলু সি বাকি হানেফি লিখেছেন শেষ শেষরাতে এই যে ছটা দশে আমরা নামাজ পড়ি আগে দারায়ত রায়তাল রোহল মাহানি ওই তফসিরে আছে মুসলমানদের একটা যোদ্ধা যুদ্ধ যাচ্ছে পাহাড়ের উপর দিই মরুভূমিতে পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে গিরি পথ দি উঁচু একজন সৈন্য অসতর্কতার কারণে লাগাম হাত থেকে ছুটি নিচে পড়িয়ে গেলেন নিচে ছিল গিরি পাহাড়ের দুই পাহাড়ের মাঝখানে পথ পাথরের উপর পড়ি গোলার পিঠ থেকে পড়ি ওনার পা ভাঙিয়ে গেল আল্লা আল্লাহ দাদে তার সেরে রহল মা আনে আমরা তো কোরআন শরীফের পরী নেন কোরআন শরীফ তেল করলে ফলি দশ আলিফলাম হাসানাত আল্লাহ কালামের বরকর তো অন্যান্য শুন্য দৌড়ে আসি ওনারে গিরিপথ থেকে উদ্ধার করলেন দেখা গেল যে পা ভাঙিয়ে গেছে বললো ভাই তুমি খেজুর খাও পানি খাও তুমি যুদ্ধ করতে পারবে না তোমার পা ভাঙিয়ে গেলো আল্লাহ তালা যদি যুদ্ধে আমাদের কাময়াপ করেন আমরা ফেরার পথে তোমারে নিয়ে যাই হাসপাতালে ভর্তি করা দেব তো জঙ্গলের ভিতরে পড়িয়েছে এক ঘন্টা পর একটা লোক আসছে লোক আসি বলে মারান্ত আপনি কে এই জঙ্গলের ভিতরে একা একই আছেন কে কেন তিনি জবাব মুজাহিদ দিলেন আমি আল্লাহর পথের সৈনিক যুদ্ধ করতে যাচ্ছি। ঘোড়ার পিঠ থেকে পড়ি পাতারের উপর পড়ে আমার পা ভাঙিয়ে গেল লোকটা বলতেছে কোথায় ভাঙছে বলছে এখানে হাত দাও হাজব মুখোমুখি বলো ওই ফেরস উনি মানুষ ননী আসতে আমার মুখে মুখে বলো হাসবুল আল্লাহ বলো বার বলো বলছে এরপর দাঁড়াও দাও দাও দেখা গেল যে পা লাগিয়ে গেছে বিশুদ্ধ তফসের কোরআন যুদ্ধ করতে গেল একা চলিয়ে গেছে শূন্যরা দেখলো এই মানুষ তো পাবাঙ্গা বলো ছিল এখন আর বাঙ্গা নাই সম্মানিত দুনিয়াতে যত আসপারি কেতাব আছে ইব্রাহিম এগুলো অরিজিনাল নাই কোথাও পাবেন না কিন্তু আল্লাহ বলেন কোরআন শরীফ করেছি কোরআন শরীফ আছে এই কোরআন দেড় হাজার বছর ধরে একটা অক্ষর পরিবর্তন হয় নাই একটা অক্ষর পরিবর্তন হয় নাই ডক্টর মনীষ বুকাই ফ্রান্সের তিনি বাইবেলের স্কলার আরো বেশি কি বলেন আল্লাহ আমি লাইন লাইন পড়েছি দেয়ার ইজ নো স্লাইটেস্ট ডাউট অ্যাবাউট দি অথেন্টিসিটি অফ দি হ কোরআন কোরআনের ভিতরে বিন্দু পরিমান সন্দেহের অবকাশ নাই অক্ষর অক্ষরে মিলিয়ে আদার হ্যান্ড এ কন্ট্রাডিক ডাটা এন্ডিক্যালেশন বাইবেল এর কথার সাথে বিজ্ঞানের কথার সাথে বহু জায়গায় মিলে না সে কোরআন আমাদের হাতে আছে আলহামদুলিল্লাহ আমাদের হাতে আছে আসুন তার করি বুঝি আমন করিম কোরআনের হুকুম মানি চলি সম্মানিত হাজরেন হালাল রিজিক তলব করতে হবে নাহলে জবানের পক্ষ চলি যায় শরীরের ভিতরে রক্ত আছে পাঁচশো পাঁচ লিটার হারাম যে শরীর হারাম দি গঠিত হয় এই শরীর বেহেস্ত যাবে না তাহলে আমার এ জায়গা জমি বাড়ি ঘর এই গাড়ি বাড়ি আমার কি কাজে দেবে এইজন্য জন্য তবা করতে হবে আমানু আল্লাহর অর্ডার কোরআন শরীফ তালুহা তবা করো ফিরে আসো যেভাবে তবা করলে আল্লাহ কবুল করেন তার নাম তাল্লা সুহা গাভীর ওলান ওলান বলে না দুদ করে যাই দুধ স্তন ওলান থেকে যদি দুধ বের হয়ে যায় তিন কেজি দুধ দহন করিলামের ভিতরে স্তনের ভিতরে আর ফিরে যায় না তবতার নোহা তাপসের মাঝারি আঠারো খন্ডে মাঝহারি মাহানের ভিতরে যদি চুল পরে চুলটা টান দিয়ে ফেলে দিলে সুলের সাথে মাহন লাগে না তবে আসো মাহন থেকে আসে তবা মানে কি তবা শর্ত সেটকে আল্লাহ আল্লাহ তবাহ এর নাম তবা নয় তবা শর্ত সেটকে শোকের পানি ফিরে আল্লাহর কাছে গুনা মাপ চাইতে হবে অস্ত্র বিসর্জন দিয়ে আল্লাহর কাছে শোকের পানির বেশি দাম কত দুই গুণা ছাড়ি দিতে হবে তিনা করবো না আগামীতে আল্লাহর সাথে চার গুনার ক্ষতিপূরণ দিতে হবে আছে ক্ষতিপূরণ দিতে হবে সুত খায় গুস খাই যে বিল্ডিং করছি এটা বেশি যাদের কাছ থেকে সুত খাইছে গুস খাইছে তার দিয়ে আসতে হবে এরকম এরকম করে এইরকম তবা যদি কেউ করতে পারে আর তাই কামাল্লাহ তার কোনো গুণা থাকে না আর কোনো গুণা নাই আমাদের দেশ এটা আছে ইট নাও বিকাম এ আমরা আবাদতাদ আপনি দোকানদারি করবেন হালিক তলব করার জন্য এই দোকান খোলা বন্ধ করা সবগুলো আবাদত মাটি আবাদত করা আবাদত হালাল রেজিক তলব করার জন্য ইন্ডাস্ট্রি দেওয়া উপার্জন এবার আমাদের দেশে অবৈধ আয় করি কেমতের মাঠে আল্লাহর দরবারে পাই পাই হিসাব দিতে হবে আর না হলে সূর্যের তাপের ভিতরে দগ্ধীভূত হয়ে যাও এক নম্বর দুনিয়ার ষাট বছর সত্তর বছর জীবন কিভাবে কাটিয়েছ হাজিরা দো পর থেকে পঁয়ত্রিশ বছর জোয়ান খাল এটা কোথায় কাটিয়েছ হাজিরা দাও ও আনমাল এই সম্পত্তি কোথায় বেলা হাজিরা দো তুমি তো কেরা নিতুর্থ শ্রেণীর কর্মচারী তৃতীয় শ্রেণীর কর্মচারী ঢাকা শহরে হু আয় করা টাকা খরচ করছো কোথায় কোথায় হাজিরা দো মাদা দা আলি ম্যাফি মা আমিলা সারা জীবন যে ওয়াজ শুনেছ বই পুস্ত পড়েছ কোরআন শরীর করেছো তার উপর আমল করেছ কিনা আল্লাহ আমরা সুযোগ পাইলে সারি নেওয়ার অবৈধ টাকা দুর্নীতির টাকায় কুটি টাকা বানাই বিদেশেও রাখি তারপরে যখন হয়ে যাই মানে আল্লাহর সাথে রফা দফা করার জন্য ইট হ্যাও বিকাম এ কনভেনশন ইট হ্যাও বিকাম এ রেগুলার ফ্যান যে সারা জীবন দুই নম্বরই করলেও এবার আল্লাহ মাফ করে দিবেন আমি আপনাদের বলি মাফ হবে না অবৈধ অর্জিত টাকা দি শরীর বানাইলে এই শরীর আনফিট নট ফিট ফর দেহেস্তের জন্য উপযুক্ত নয় হজরত বলেন এই শরীর বেহেস্ত যাবে না মক্কা শরীফে যায় যাদা বিমানবন্দরে এর আমের কাপড় পরি আল্লাহরে ডাকতে হয় পৃথিবী তোমার প্রশংসা তোমার নিয়ামত তোমার যার হাজিরা কবুল তিনি জন্নাত পাবেন হজমুর হজ কবুল হয়েছে এর বদলা জন্নাত কোন দুর্নীতিবাস কোন অবৈধ টাকার মালিক কালো টাকার মালিক ব্ল্যাক মানি টাইক আল্লাহ আল্লাহ হাজিরা কবুল করো কালামা হাজির বাণী মক্কা শরীফের আসমানে যত ফেরস্তা আসে ডাকতে তোমার হাজিরা কবল নাই তুমি অবৈধ টাকা দিয়ে আল্লাহ নাই আমরা কেন যাই অবৈধ টাকা আমি কেন যাই হালাল টাকা দিয়ে আল্লাহর ঘরে তবা করব মোনাজাত করব আল্লাহ তালা তহফিক দান করোনা আমি খাবার শরীফে আল্লা কালাগরের দিকে নজর দিলে কুড়িটা নাকি পাওয়া যায় হালাল টাকা লই যেতে হবে বৈধ টাকা অবৈধ উপার্জন দিবাদত নাই মসজিদ দিলে সফ হবে না কোরবানি করলে কোমল হবে না হারাম টাকা দিয়ে বাজার নাই এ কথা আমরা ভুলে না চাই আমরা অনেক সময় দেখি আমি কক্স বাজারে দেখছি আমার লোকেরা বলছে বাজারে সুদি টাকা লাগায় আজি সব আজান দিলে মুসিদি যায় একেবারে প্রথম কাতারে যায় বসে থাকে মানে আল্লাহরও রাজি রাখে সতারও যাতে বেজান না হয় দুদিকই ব্যবস্থা আল্লাহ রাজি রহে সতারবে না হোস না আমরা যারা আল্লাহর ইবাদত করবো গুনাহের দরজা পাপের দরজা বন্ধ করে দেব একদা ভালো ভাবে বুঝতে হবে আমরা যারা আল্লাহর ইবাদত করবো আমাদের দায়িত্ব হচ্ছে নবী করিম সালাম দিন সাহবা এখের আমদের বলছেন ও আমার সাহাবা এতদরুন আমল মুফলিস গরিব কাকে বলে জানু গরীব দরিদ্র হতো দরিদ্র সাহবাইকার গরিবকে সাহাইকার মানুষটা গরিব হজরত বললেন নয় এ মানুষ গরিব নয় আল মুফলিস বিশালাত হাঁটছেন मध्य किस गरीब लोग जकार मानु मृत्यु अकार मारामा महिला কথা বলি বলেন। আমি যখন একটা কথা বলি ওরা সাহেব দোকান থেকে বিধে করে দিচ্ছি হা নামাজ পড়ে রোজা রাখে এগুলোও করে সাফা কাদামা ক্যামতুদ্দিন আল্লাহ দরবার যায় যারা মুসলুম দশটা মেয়ে যায় বলে আল্লাহ আমরা জোয়ান খালে সংসার করতে পারে না এই বলা মানুষ প্রফেসর সাহেব আজিজ সাহেব সম্পর্ক নিয়ে যাও আরেক দল আসি বলে আমাদের সম্পত্তি বাপদাতার সম্পত্তি আর এস পি এস পি এস জরিপ সব ঠিক আছে জোর করে রেখে আল্লাহ বলেন হজের সব তোমরা নিয়ে যাও এরপরে যাদের বুকে চুরি মারছে গুলি মারছে তারা আসি বলে হুজু আল্লাহ এই মানুষ আমাদের খুন করছে দশ জনে যাই বলে আমাদের খুন করছে আল্লাহ বলেন এখন তো নাই সব সময় বিলি করে জামা আলাই তখন আল্লাহ আজ তাদের বলবেন এই দশ জনের গুলো গুলো নাও পাপ গুলো নাও এই হাজি সাহেবের কান্দরে সরাই দিও চুম্মুরি হাফিন না এরপর ধাক্কা দিয়ে তারা দুজোকে ফেলি দিও সত্তর বছরে নামাজ বছরের রোজা হজ জাকাতবার ইটা দিনে কল্যাণ পরিষদের উদ্যোগের এই মাহফিল যদি আল্লাহ পাক কবুল করেন এই মাহফিলের ওসিলায় আমরা জান্নাত পাবো এবং আমাদের আমল নামায় আমাদের আমল নামায় আজকের মাহফিলের চোখ হবে দুই হাজার ষোলো সালের আটাইশ জানুয়ারি রাতে এই যে মাহফিল করছি আমাদের প্রত্যেকের আমল নামাই এটা রেকর্ড হবে আমি আপনাদের আরো উদাহরণ দিই এই যে মোবাইল অ্যান্ড্রয়েড আমি বিকেলে ফ্লাইটে আসছি এখন চলে যাব আমি কটায় আমি উঠছি চট্টগ্রাম থেকে কোথায় নামাজ পড়ছি কোথায় আমি হল করছি স্টে করছি আসার সময় আমার গাড়ির গতিমাত্রা কত ছিল সবগুলো গুগল তার সেন্টারে পাঠাচ্ছে প্রতি সেকেন্ডে মেসেজ পাঠাচ্ছে এবং বাংলাদেশ গভর্নমেন্ট যদি আমার তালাস করে এখন কোনো কারণে যদি আমার লাগে বাংলাদেশ সরকারের যদি আমার লাগে আমারে লাগে এক সেকেন্ডের ভিতরে আমার দৌড়ে ফেলতে পারবে আমার নাম্বার দিয়ে ক্লিক করলেই ইটা হাটার উপরে থেকে কো কো কো কো করে সিগন্যাল দেবে এবং বাংলাদেশ সরকারের কাছে সমস্ত মোবাইল কোম্পানির কাছে ডিভাইস আসছে আমার কথা আপনার কথা একশো বছর তারা জমা রাখবেন এই জন্য টেলিফোনে হুশিয়ারে কথা বলা দরকার এমন কোন কথা বলা উচিত নয় দিস ডিভাইস মে বিডিউস টু দিটিক কোর্ট আপনি এমন কোন কথা বলি ফেললেন যেটা হাইকোর্ট উপস্থাপন করলে দলিল হিসেবে কাজ দেবে আপনার ফাঁসি হয়ে যাবে যদি বলো কোপা ব্রিজের তলে ফেল রক্ত কাটি দিয়ে জবাই করি দিয়ে লাথরে ছোট টুকুরা কর অমুক এটা বলি দিলেন রেকর্ড আছে রেকর্ড আমি বাজাইলি আপনার ফাঁসি হয়ে যাবে এবং এই কথাগুলো একশো বছর নষ্ট করতে চাইলে গভর্নমেন্টে পারমিশন লাগে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সমস্ত গতিবিধি আল্লাহর কাছে রেকর্ড আমরা দেখতে পাবো অথব সমস্ত ন্যাকামলের বদনা পাবো সমস্ত বদামলের গুণায়ের শাস্তি পাব বহারি শরীফ কথা মেসকাত আমাদের প্রিয় নবী হাজা আল্লাহ দরজা খুলি যায় আল্লাহ তাল একেবারে শরীফুল আকলাম যেখানে লেখা হয় এর নাম শরীফুল আকলাম কলমের আওয়াজ শোনা যায় ওখানে পর্দা নাই পর্দা সারা আমি আল্লাহর সাথে কথা বলেছি ওর আই তো আমি আল্লাহরে দেখেছি সোবাহান আল্লাহ আল্লাহকে দেখেছি অনেক অর্থ নূর দেখেছি নাকি আল্লাহরে আল্লাহরে আল্লাহ ফেরেস তাদের বলেন আমার হাবিবকে দুস দেখো জাহান্ন দেখো জাহ্নাত দেখো হজরত বলল কুমতো আলাহিনাহর আমি দুজকের দরজায় দাঁড়ালাম আমার দল দলে মেয়েরা দু যাচ্ছে দেখলাম দুজোকে যারা যায় মহিলাদের সংখ্যা বেশি একটা আওয়াজ শুনলাম দশতলা বিল্ডিং দোষী গেলে ভট গাছ দোষী গেলে যেরকম আওয়াজ হয় এরকম আওয়াজ শুনলাম জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম জিব্রাইল মা হা এরকম আওয়াজ কিসের জিব্রাইল জবাব দিল সত্তর বছর আগে আল্লাহ তালার হুকুমে ফেরাস তারা একটা বড় পাথর দুজকের ভিতরে ফেলে দিয়েছে এটা এই মাত্র কার হা আল আন এই মুহূর্তে তলায় গিয়ে লাগছে আপনি আওয়াজ শুনছেন তাহলে দরজা দাঁড়াইলাম বুহারি শরীফের হাদিস গরিব মানুষটা দলে দলে বেহেস্তে যাচ্ছে দেখলাম আর বলছেন যারা বেশি টাকার মালিক মাল্টি মাল্টিমিল কোথায় কোথায় টাকা পাইস বাংলাদেশেও আছে না বাংলাদেশে যদি আপনি গাড়ি কিনেন একবারে নর্মাল গাড়ি আপনি এলিয়ন প্রিমিয়ার যদি বিশ পঁচিশ লাখ টাকা দিয়ে কিনেন আপনার শো করতে হবে টাকা পাইছেন কোথায় আমরা তো সাধারণ মানুষ আমরা তো আমি যে গাড়ি কিনছি আমি যে আপনার যে বেতন পান এই বেতন গাড়ি কিনতে পারেন না তারপরে বাগানের আয় আমার ওয়াইফের এর অর্নামেন্ট এগুলো দেখাই ২০ লাখ টাকার ফান করি গাড়ি কিনতে হয়েছে আমি যদি বাড়ি করি অথবা ফ্ল্যাট কিনি আমার শো করতে হবে টাকা পাইলাম কোথায় আল্লা দরবারে তো আছে আর না হলে কালো টাকা সম্মানিত হাজরিনাম বলেন আর সাহুল মাহাবুসুন যারা বেশি পয়সা লোক তাদেরকে আটকা দিচ্ছেন এই শব্দ জাকাত দিছো কিনা সম্পত্তির পরের হক কোন আছে কিনা তার বোঝাই ভিতরে ওনার কি না কামল আল্লাহ রসুল ওনার জন্নাতে দেখলেন কেন এই জন্য আমরা আমাদের মেয়েদের নামরা কি আয়সা রাখবো রুমাইসা রাখবো রুমাইসা খুব সুন্দর নাম হজরত বলেন যেন কে হাঁটি যায় আমি তার পায়ের আওয়াজ শুনলাম জিব্রাইলকে ডাকি বললাম হা দা আমার আগে আগে যায় সেন্ট্রালের আওয়াজ শুনি কে সে জিব্রাইল জবাব দিলো ফা বেলাল স্তাফা বেলাল বলেন আপনারা হাজিরা দেওয়ার মতো কোনো আমল তো আমার নাই তবে আমি জীবনে যতবার মদিনার মসজিদে আজান দিছি সময় থাকলে আজানের আগে নফর সারা জীবন এই আমল বাদ দি নাই হজরত বলে নাম এই তাহাই বরকথা আমি তোমার জন্মতে দেখেছি আগে দেখলেন কেন তাহলে কি আল্লাহ রসুল সাহিত্য আছে আমেরিকার রাষ্ট্রপতি শাসিত সরকার সে দেশের প্রেসিডেন্টের উপর মানুষ নাই আমাদের দেশে মন্ত্রিপরিষদ শাসিত সরকার প্রধানমন্ত্রীর উপর আর নাই প্রেসিডেন্ট আছে অর্নামেন্টাল রাষ্ট্রের প্রধান ব্যক্তি কিন্তু এদেরকে বলা হয় ভি ভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন তো ভিবিআই যদি আসে 10 কুড়ি জন সিকিউরিটি আগে আগে যায় পরীক্ষা করে দশ কুড়ি জন আগে যায় এগুলো সিকিউরিটি নিয়ম আল্লাহ তালার মেহমান ভি ভিআই পি মোহাম্মদ সাল্লাহ আল্লাহর দরবারে যাচ্ছেন সিকিউরিটি হিসেবে বেলাল আগে গেছেন যারা আল্লাবাদ মুসিবান করে জিগিরা কামল করে গরিব দুঃখী অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় আমি তাদের ঘর তাদের বাগান ভিজিট করছি পরিদর্শন করছি হাদিস শরীফে আছে কোন মুসলমান যদি একবার সুবাহান বলে হরিষ লাহলাত জানি খেজুর গাছের বাগান জান্নাতে আমরা পাবো একথা বিশ্বাস করি বলে আমাদের নাম মুসলমান আমাদের নাম মোমেন হজরত বলেন আমি বাগান দেখছি আল্লাহ আমার দেখাচ্ছেন ঘরবাড়ি দেখছি যারা মসজিদবাদী দে আল্লাহ তাদের জন্নাতে ঘরবাদি দেন যারা খবর খনন করি দেবর আল্লাহ যারা মনজাবাত খাওয়ায় মান মুসলিমান আতাম আল্লাহ মার জন্না দুনিয়াতে যারা মানজাত খাওয়ায় আল্লাহ তালা জান্নাতের ফল বল তাদের খাবারের ব্যবস্থা করে দিবেন সে ফলমূল আমি দেখছি কিছু যাওয়ার পরে দেখলাম চারিদিকে দরজা গুলো সোনার রঙের জানালাগুলো গুলো রুপার ডায়মন্ড হীরা পান্না চুনি রুবি লুলু মারজান ইয়াকুদ জমার লাগা লাগালাগাই দিছে এক এক রং জলে কি সুন্দর পাড়ি মানাব নির্মাণ কৌশল অসাধারণ জমকালো বিফেনা যা রিয়া গড়ের উঠানে সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে বুখারি শরীফ হাদিস হজরত বলেন আমি রাস্তায় যাচ্ছি আমি ঘরের দুয়ারে দাঁড়াইছি এত সুন্দর বাড়ি তো আসার পথার দেখি নাই জিব্রাইল কে ডাকি বলে আল্লাহ এটা বাঁধি রাখছেন অমর দুনিয়াতে বাসিয়াছে আল্লাহ রসুল ঘর দেখিয়ে আসছেন আমরা যারা জান্নাতি আল্লাহ তালা আমাদের প্রত্যেকে দান করুন আমি আমাদের প্রত্যেকের জন্য আছে। তৈরি আছে যত আপাতত করবেন মাটির ঘর থাকলে পাকা হবে আগে নিয়ামত কম থাকলে ভিতরে নিয়ামত পরিপূর্ণ হয়ে যাবে যত আবাদত করবেন তত ঘর আপডেট হবে বারনিশ হবে ফার্নিশ হবে ওয়াল ডেকোরেটেড হবে মেয়ার শরীফ থেকে আসি বহুদিন পরে তোমার ঘরের সামনে আমি দাঁড়াইছি এত সুন্দর বাড়ি আসার পথে আর দেখি নাই আসার পথে এবং আমার মনে মনে আরজু ছিল যদি একটু ভিতরে ঢুকি দেখতে পারি বাইরে এত সুন্দর ভিতরে কি বললে তালা খুলে টাকা। তুমি আবার কিছু মনে করিবে বলি আমি জিব্রাইল কে বলি নাই সুবাহ বলুন আমি জিব্রাইল কে বললে দরজা খুলি দিত কিন্তু তুমি কিছু মনে করিবে তুমি আবার করালো অভিমানের কথা আমার মনে পড়ে গেল একথা শোনার পর হজরতমর বলেন উম্মি আমার মা বাপ আপনার পায়ের গোড়ায় আলাইকা হোক আমি কিছু মনে করতাম কিছু মনে করতাম না সন্ত্রাসী সারিদি মদ খাওয়া গাজা হাওয়া হাওয়া সারিদি জারাবতী সারিদি আল্লাহর হুকুম মানি রসুলের তরিকে ধরি আল্লাহর বলিদের হাতে হাত রাখি আল্লা তে আগামীকাল সকাল বেলা সাতবার পড়বেন মাগরীবের নামাজের পর আর সাতবার মেশকাত শরীফের হাদিস সকাল বেলা পরে যদি দিনের বেলা মরি যান মাগরীবের পরে পরে যদি রাতের বেলা মরি যান আল্লাহ পাক আপনারা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন